বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুমুল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী আলোচনা সভা দেখছেন আজকে সেই প্রসঙ্গে একটি আলোচনা তহবিল তশরুফ তহবিল তশরুফ কেমন সেটা আমরা ইনশাল্লাহ তার আগে মহান আল্লাহ কি বলেছেন হে ইমানদার রা তোমরা আল্লাহর খেয়ানত করো না রাসুলের খেয়ানত করো খেয়ানত আমানতে খেয়ানথ আমানত কাকে বলে গচ্ছিত জিনিস দায়িত্বে রাখা জিনিস আমার ব্যাগটা আপনার কাছে রাখলাম আমার কলমটা আপনার কাছে রাখলাম আমার কিছু টাকা আপনার কাছে রাখলাম এটা কি বলে আমানত আর ধার নেওয়া জিনিস আলাদা আপনি আমার কাছে চাইলেন এটা আমি আপনার কাছে রাখলাম আর ধার নিয়া কি যেটা আপনি আমার কাছে চাইবেন হুজুর আপনার কলমটা দেন একবার ব্যবহার করি বা একদিন ব্যবহার করি ধার নিলে পরে সেই ধার নেওয়া জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কি লাগবে দণ্ড লাগবে দণ্ড বলে না আর আমানত যেটা আমি আপনার কাছে রাখছি সেই আমানতে রাখা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে দুরকম হতে পারে নম্বর এক এই নষ্ট হওয়ার পিছনে আপনার কোনো দোষ নেই প্রকৃতিগতভাবে কিংবা আপনি তাতে শৈথিল্য করেনি ঠিক মতো যেখানে রাখা দরকার সেইভাবেই ডেকেছেন নিজের মালের মতো কিন্তু তা সত্ত্বেও নষ্ট হয়ে গেল। তাহলে পরে আমি কি করব আমি আপনার কাছে দাবি করতে পারি না যে আমার মালের দাম দিতে হবে আর যদি আপনার শৈথিল্য থাকে দামি জিনিস আপনি বাইরে ফেলে রেখে দিয়েছেন আমি আপনার কাছে সাইকেলটা রেখে দিলাম তো আপনি দরজার কাছেই রেখে ছেড়ে দিয়েছেন দরজা বন্ধও করেননি সাইকেল চড়ে নিয়ে চলে গেল তাহলে কিন্তু আপনাকে দণ্ড লাগবে আমার খেয়ানত করা যায়জ নয় এটা হচ্ছে কি অনিচ্ছাকৃত আর যদি ইচ্ছাকৃত হয় আপনার যদি মনে মনেই থাকে যে হুজুর রেখে গেল তো আমি এটাকে ফতোয়া দিয়ে হালাল করে নেব তাই না যদি এইরকম মনে থাকে তাহলে বুঝতেই পারছেন তার কি আল্লাহ তালা নিষেধ করছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানত করো না খেয়ানত করা চলবে না তোমাদের আপোষের আমানতের যে খেয়ানত করবে তাও চলবে না খেয়ানত কোন প্রকারই যায়জ না ওয়ান তুম তালামুন অথচ তোমরা জানছো জেনে শুনে খেয়ানত করবে না নিজ হস্তগত অথবা আয়ত্তে থাকা পরের কোনো জিনিসকে গোপনভাবে নিজের বানিয়ে নেওয়াকে তশরুফ করা বলে তহবিল তশরুফ যেমন আপনি মাদ্রাসার ক্যাশিয়ার মসজিদের ক্যাশিয়ার তাই না আপনার কাছে টাকা পয়সা জমা থাকে আপনি কাউকে জানতেও দিলেন না তলায় তলায় ডান হাত বাঁহাত করছেন এটা কি বলে এক প্রকার চুরি তাই না কিন্তু চুরি কাকে বলে চুরি হচ্ছে অপরের আয়ত্তে থাকা মাল গোপনে নেওয়া সেটা চুরি কিন্তু এটা আপনার আছে আপনার কেসে আছে খালি আপনি এদিক সেদিক করে দেবেন আর বাকিটা নিজের কুক্ষিগত করবেন এটাকে কি বলে তসরুপ করা স্কুলের ক্যাশিয়ার কিংবা প্রতিষ্ঠানের ক্যাশিয়ার কিংবা কোম্পানির যে হিসাব রক্ষক যে হিসাব রাখে সে এরকম তসরুপ করতে পারে তারপর ধরুন মালিক আপনাকে দোকান খুলে দিয়েছে দোকান খুলেছে এবারে মালিক তো এত মালের হিসাব রাখতে পারে না কত টাকায় বিক্রি করছেন মালিক আপনাকে বললো আপনি জানেন যে জিনিসটা কত টাকা বিক্রি করতে হবে পাঁচ টাকায় সে জায়গায় আপনি সাত টাকায় বিক্রি করলেন দু টাকা পকেটে ভরলেন মালিক বুঝতে পারবে মালিকের ব্যাপারও ক্ষমতা নেই দোকান ছেড়ে দিয়েছে বিশাল দোকান সেই দোকানে আপনি বিক্রি করছেন সেখান থেকে ডেলি পাঁচ হাজার সাত হাজার করে বিক্রি হচ্ছে সেখানে যে একশো দুশো টাকা করে পকেটে ভরেন তাহলে তো মাসে কত হয় মাসে দু হাজার তিন হাজার যাবে তারপর তো বেতন আছে তশরুফ করা আপনার কাছে রাখা টাকা পয়সা তো সিফ করা এগুলো হচ্ছে এক প্রকার খিয়ানত করা রূপ খেয়ানত করা যায় না এরকম খেয়ানত করা পয়সা হচ্ছে হারাম যদি কেউ খায় হারাম খাবে আর হারাম খোরের দোয়া কবুল হবে না সাধারণত হিসাব রক্ষা অথবা কোন জিনিসের ভাগ বন্টনের দায়িত্বে যদি আপনার পরে অপরাধ করে বসে ওই শ্রেণীর মানুষ যাদের কোনো তাকোয়া নেই তাকোয়াহীন মানুষরা এটা করে সুযোগ বুঝেই মানুষকে চোর হতে সহযোগিতা করে আর এই সুযোগের ফলেই এই লোকচক্ষুর অন্তরালে ঘরের পাছে মরাই গুটি গুটি সরাই আস্তে আস্তে সেই নীতি গ্রহণ করে নিজের পেট পূর্তি উদর পূর্তি করে অথচ সে জানে না অথবা মানে না যে মহান আল্লাহ তাকে দেখছেন এই পর্যায়ের কত শত হারামখোর রয়েছে সমাজে যারা আল্লাহর চোখের সামনে করছে অথচ মানুষের চোখকে ফাঁকি দিচ্ছে আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু তারা মানে না কেন হয়তোবা জানে না আর জানে তো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 প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় প্রবিধি উপদ্রুত এলাকায় সরকারি অনুদান আসে তা হতে বহু এমন লোক ওই অনুদান আত্মসাত করে গরিবদের মাল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাল এরা আত্মসাত করে যারা তার হকদার আসলে নয় রাস্তা ব্রিজ ইত্যাদি হতে পয়সা আসে না যে এই গ্রামে রাস্তা হবে কি এলাকার রাস্তা হবে সে রাস্তায় একটা বাজেট আসে সেই বাজেট থেকে কারা কুক্ষিগত করে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 কিন্তু আমরা জানি সমাজের সবাই জানে যে এরকম হয় যদি হয় তাহলে জনসাধারণের মাল জনসাধারণের নেতৃত্ব করে জনসাধারণের করে যদি আমি আমার তাহলে সেটা বড় খেয়ানত বহু মানুষের মালে করা হয় সরকারের খেয়ানত করা হয় যা কোনো প্রকারেই যায় না কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এতে সরকারি মাল হ্যাঁ কোম্পানি কে মাল দাঁড়িয়ে ডাল সমস্যা কিন্তু সমস্যা আমি বলছি না ওরা মনে করে আর ইসলামের ধারক ও বাহক প্রচারক মাদ্রাসা মসজিদ ইসলামের মিনার যেখান থেকে ইসলামের আজান হয় বলা হয় কাউলাম মিমান দায়েল আল্লাহাজ তাই না আল্লাহর দিকে আহ্বান করে হাই আলা সালাহ হাই আলাল ফালাহ সেখানে সেই মসজিদ সেই মাদ্রাসা যেখানে এলমি চর্চা হয় যে মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষিত ছাত্ররা ছেলেরা সমাজের কন্যাধার হবে সমাজকে সুন্দরের দিকে আগিয়ে নিয়ে যাবে সমাজকে ভালোর দিকে আগিয়ে নিয়ে যাবে সেই কেন্দ্র সেই প্রতিষ্ঠান এতিমখানা বায়তুল মাল প্রভৃতির ক্যাশিয়ার হাজাঞ্চি কোষাধ্যক্ষ যাই বলেন না কেন যাদের হাতে টাকা আসে তারা যদি লয় করে তারা টাকা যদি তচ্ছ নছ করে তারা টাকা যদি বাম দান করে এদিক সেদিক করে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 বিশ্বাসঘাতক হয়েও না এক অপরের খেয়ানত করো না মালিকের বিনা অনুমতিতে অনেক বেতনভোগী কর্মচারী দোকান থেকে বিভিন্ন জিনিস খায় মনে কোনো খাবারের দোকান কিংবা এমনি নটকনের দোকান যেখানে পেপসি আছে যেখানে বিস্কুট যেখানে চা ইত্যাদি ইত্যাদি আপনি দোকানের মাল বিক্রি করছেন আপনার বেতন ফিক্সড আছে মাস গেলেই আপনাকে এক হাজার টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আপনি দোকান থেকে মাল খাচ্ছেন কখনো একটা পেপসি খেলেন কখনো বিস্কুট খেয়ে ফেললেন কখনও কেক খেলেন এই যে খাচ্ছেন এতে হিসাব রাখেন আপনি এতে পয়সা দেন যদি পয়সা না দেন তো বেতনের অতিরিক্ত হলেন কি না তারপর শুধু আপনি না আপনার বন্ধু বেড়াতে এলো আপনার কাছে কী রে কী করছিস খুব দোকান চালাচ্ছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বস বস আয় পেপসিখা দোকান থেকেই খাওয়ালেন দোকান থেকে যে খাওয়ালেন আপনি কি দোকানকে পয়সা দেন যদি পয়সা না দেন তো আপনিও আমার হতে খেয়াত করছেন যদি বলেন না না না আমার মালিক রাজি আছে এরকম খেতে পাই কোনো সমস্যা নেই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 সেই মালে মালিক বলে দিয়েছে দোকানের মালিক যে এই মাল এত টাকা হলে বিক্রি করুক আপনি চেষ্টা করলেন কি যত বেশি পারি বিক্রি করে যে আপনি মালিকের এই আদেশ উল্লঙ্ঘন করে মনে করুন এক হাজার টাকা একটা মাল বিক্রি করবেন আপনি এক হাজার টাকা বারোশো তেরোশো বিক্রি করলেন দিয়ে মালিকের কথা মতো এক হাজার টাকা দোকানের ক্যাশবাক্সে রাখলেন আর দু টাকা আপনি আপনার পকেট বক্সে রাখলেন এরকম হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিনালামালাইকুম আহমতুল্লাহ मुबारकबाद बार्ता सब चेभ जनक चानसा के, के सर्वोच्च चान, मुनाफा दी पर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 रमजान सफलता अर्जन मास बारो मासमयम एक मास সিয়াম সাধন আমাদের শিকায় নিয়ন্ত্রিত হতে রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয় যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান তালিকা থেকে বাদ জান্নাতিদের তালিকাভুক্ত করতে পারল না তার ধ্বংস হোক আপনার শিয়াম আরো বিশুদ্ধ ও পরিছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম কিছু মানুষ আছে যারা তহবিল তশ্রিফ করে নিজের আয়ত্তে রাখা পরের মালে মানে অবৈধ নাড়াচাড়া করে সেখান থেকে সে খায় খাওয়ায় এবং নয় ছয় করে তহবিল ভেঙে তশ্রুফ করে এমন কিছু মানুষের কথা আলোচনা করছিলাম এক শ্রেণীর মানুষ হলো মালিক কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাল বিক্রি করে বাড়তি পয়সা পকেটে ভরা অনেক বেতনভোগী কর্মচারী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 আর দু 300 টাকা আপনি আপনার পকেট বক্সে রাখলেন এরকম হয়ে থাকে দোকানে মনে করুন এমন এমন মাল আছে সেই দোকানে কোনো কোনো সময়ে চাহিদা অন্য অন্যরকম আছে। আপনার দোকানে এই আছে নাই যখন দেখলেন দু তিনটে লোক মাঝে মাঝে মাঝেভাবে জিজ্ঞেস করে তখন আপনি সেই মাল মালিককে না জানিয়ে আপনি নিজের আন্ডারে রেখে বিক্রি করতে রাখলেন বুঝলেন ব্যাপারটা মানে মালিকের মাল না এটা আপনি আপনার নিজের পয়সায় মাল নিয়ে এসে আপনি দোকানে রেখে মালিকের দোকান সেই দোকানে রেখে আপনি মাল বিক্রি করতে লাগলেন এবং সম্পূর্ণ লাভটা আপনি খেলেন কেননা মালিক জানেই না মালিক আপনি জানালেন না এটা খেয়ানত না এটাও এক খেয়ানত এমন করা যায়েজ নয় এতেও আপনার বুঝতে পাচ্ছেন যে মালিকের ক্ষতি হয় এবং আপনার মালিকের খেয়ানত করা হয় মালিকের বিনা অনুমতিতে মাঝরা যেমন শস্য ক্ষেত মাঠের বাগান থেকে কিছু খাওয়া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 কখনও আর অন্যান্য ফল থাকে এখন সেই বাগান থেকে সেই মাজরা থেকে মালিকের বিনা অনুমতিতে কোনো ফল খেতে পারে কোনো ফল খেতে পারে না আর এমন মনে হয় না যে কোনো লেবার বাঁচতে পারে আবার অনেক লেবার আছে বন্ধু বান্ধব এলে পরে সেই মালিকের ফল মালিকের ফসল তুলে বন্ধুকে দেয় মরিচ লাগানো আছে যাও কিছু মরিচ নিয়ে যাও টমেটো নিয়ে যাও খাও এটা কি মালিকের অনুমতি আছে যদি অনুমতি আছে তাও ঠিক না হয় বন্ধু বেড়াতে এলো ভেন্ডি তো খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও ভেন্ডি তুলে নিয়ে গিয়ে রান্না করে খেলো নিজেও খেলো বন্ধুকেও খাওয়ালো কার মালিকের যদি অনুমতি থাকে ভালো না হয় তাও আমানতে খেয়ানত এবং এমন করা হারাম একটা ঘটনা আপনাদেরকে বলবো সেই ঘটনা হচ্ছে এমন এক বাগানওয়ালা এমন এক মালিক যে মালিক কত বড় আমানতদার তা আপনি আন্দাজ করতে পারবেন মুবারক বলে এক লোক ছিলেন মুবারক তিনি একজন বড় ব্যবসায়ীর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 তখন রেগে গিয়ে বলছে এই তুমি কি মিষ্টি টক বুঝো না তোমাকে মিষ্টি আনতে বলছে বারবার টক বেদনা নিয়ে আসছো হুজোর আমি কি করে জানতে পারি বলুন আমি তো আপনার বিনা অনুমতিতে বেদানা খেতে পারি না জানে কি বলো তুমি কোনো দিন কোনো বেদানা খাও না বলছে আগ্ঞে না যেহেতু সেটা কি আমানতের খেয়ানত মালিক বিশাল অবাক হলো বাড়িতে গেল। বাড়িতে তার উপযুক্ত মেয়ে ছিল বিবাহ দেওয়ার উপযুক্ত মেয়ে ছিল আর সেই মেয়ের জন্য খলিফার ছেলের পর্যন্ত পায়গাম এসেছিল কিন্তু বিবাহ দেননি স্বামী স্ত্রীতে পরামর্শ করে তারা বলছে যে আমি আমার মেয়ের জন্য মোবারকের চেয়ে উপযুক্ত কোনো জামাই আছে বলে মনে করি না কিসের জন্য বলুন তো আমানতদারির জন্য আমানতদারি আমানতদারির ফজিলতে যে সেই আমানতে ক্ষমত করে না মালিকের বিনা অনুমতিতে একটা বেদানা পর্যন্ত তুলে খায় না অথচ তার আন্দারে সবকিছু আছে তার আয়ত্তে সবকিছু আছে হচ্ছে আমাদের যোগ্য জামাই খোঁজা হয় আর দুনিয়াদার পরিবেশে দুনিয়াদার জামাই খোঁজা হয় জামাই কত কামাইতে পারে জামায়ের বেতন কত জামায়ের কি ব্যবসা আছে তাই না সব খোঁজে আর তাদের ছিল দিনদারি পরিবেশ সেই দিনদারি পরিবেশে মেয়ের কাছে অনুমতি নিয়ে পায়গাম দেওয়া হলো সে তো খুশিতে ডগমগ মোবারক চাষ করতে করতে তার বাগানের মালি থাকতে থাকতে মালিকের জামাই হয়ে গেল আর সে মেয়েও ছিল পর আর তাদেরই ঔরসে জন্ম নিল আবদুল্লাহ বিন মোবারক প্রসিদ্ধ মোজাহিদ এবং মহাদ্দেশ বুঝতে পারলেন মানে যাদের ঔরস খুব পবিত্র পরিচ্ছন্ন যাদের দাম্পত্য পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র এবং তাকো আপূর্ণ সেই দাম্পত্য থেকে কেমন সন্তান হতে পারে এখন এখানে ঘটনাকার আবদুল্লাহ বিন মুবার রহমতুল্লাহ আলাইহী একজন মহাদ্দেশ প্রসিদ্ধ মহাদ্দেশ এবং মোজাহেদ তার পিতামাতার কথা যে তার পিতা বাগানের মালি ছিলেন আর মালিকের কাছে আমানতদারি প্রকাশ করার ফলে মালিক তাকে জামাই করে নিয়েছিলেন আর তাদের ওষুসে জন্ম নিয়েছিলেন তিনি আবদুল্লাহ বিন মুবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক মন্ডলী কিছু সময় হাতে আছে যদি কোনো প্রশ্ন থাকে সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার মতে স্যার কোন ধরনের ব্যবসা এবং কোন ধরনের চাকরি প্রযোজ্য স্যার কেন আমি একটু কনফিউজ হয়ে গেছি স্যার এটা যদি বিস্তারিতভাবে যদি বলেন তবে হয়তো আমার পক্ষেও এবং দেখেন কোন ধরনের চাকরি কোন ধরনের ব্যবসা করবেন এটা তো আর তফসিল বলা যায় না কারণ বাজারে পরিবেশে বহু রকমের ব্যবসা বহু রকমের চাকরি আছে আমি আমভাবে যেটা বলবো সেটা হলো এই চাকরি নেওয়ার সময় ব্যবসা করার সময় দেখবেন যে তাতে কোনো হারাম আছে কিনা। না যখনই কোনো জব নেবেন দরখাস্ত দেওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠানে কোনো রকমের হারাম কিছু করতে হবে কিনা হারামে সহযোগিতা করতে হবে কিনা। না হারাম যদি হয় তাতে যদি পরের উপকার হয় তাতেও হারাম কাজ আপনি করতেই পারেন না যতই পরের উপকার হোক কোনো হারাম দিয়ে উপকার করা যাবে না তো স্যার আমার একটা আরো প্রশ্ন যে আপনি যে তার মধ্যে শুনেছি একজন চাষি যদি চাষ করার জন্য দশ হাজার টাকা ঋণ নিতে পারে একটা জায়গা নির্ধারিত করে তবে সেটা কেন প্রযোজ্য মানে বলতে চাচ্ছেন যে একটা জায়গা নির্দিষ্ট করে দিয়ে ভাগ চাষে জমি দিতে পারে না তাই তো এটাই বুঝেছেন যে যদি কম্পেয়ার করা যায় তবে এই কথাটা জমির একটা জায়গা নির্দিষ্ট করে যে এই জায়গার ফসল আমি নেবো এরকম নির্দিষ্ট করে কাউকে ভাগ চাষে জমি দেওয়া যাবে না কিন্তু আপনি সেই জমিটার ফসল নির্দিষ্ট করো দিতে পারেন না বরং তার পার্সেন্টেজ নির্দিষ্ট করে নিতে পারেন তেমনি ইজারা দিয়েও নিতে পারেন দশ টাকা আমি নেবো বাকি সারা বছর তুমি চাষ করে খাও ওকে থ্যাংক ইউ স্যারাইকুম আসসালাম এর আগের পর্বে আপনি বলেছিলেন যে ইসলামী ব্যাংকে গচ্ছিত টাকা লাভ ও ক্ষতির চুক্তির ভিত্তিতে ব্যবহার করা যায় এখন আমার প্রশ্ন হল যে আমি ইসলামী ব্যাংকে শুধু ভবিষ্যতের কথা ভেবে গিয়ে টাকা সঞ্চয় করে রাখতে পারি কারণ আমি এই টাকা কারো সাথে লাভ ও ক্ষতির চুক্তিতে ব্যবহার করতে চাই না আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখবেন কি জন্য আপনার টাকার হেফাজতের জন্য এবং লাভের জন্য হেফাজতের জন্য। লাভের জন্য রাখবেন না আপনি লাভ না চাইলে আপনি তো ভালো কথা কারেন্ট অ্যাকাউন্টে আপনি জমা রাখুন আপনার টাকা লাভ কিছুই আসবে না সুদ আসবে না কিছুই না আপনি হেফাজত থাকবে টাকা এক পয়সাও বেশি নেবেন না কিন্তু ইসলামী ব্যাংক যখন বলছেন তখন ইসলামী ব্যাংকে লভ্যাংশের ব্যবস্থা আছে তারা সেটাকে ইসলামী সরিয়া অনুযায়ী ব্যবসায় খাটায় এবং সেখান থেকে আপনাকে লভ্যাংশ দেয় কিন্তু নির্দিষ্ট না ক্ষতি হলে আপনার ক্ষতি হবে আর লাভ হলে আপনার লাভ হবে শেখ আমার প্রশ্ন এখন আমার যখন টাকা ব্যবহার হবে আমাকে তো জানাতে হবে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 जकत दान अर्थ पलरण बैंक सतचल्लिसम जी पोस्ट पट नम्बर शून्य টাকা আমাদের ইমেল করুন কোরআন কোরানের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা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 फाजा प्रति रविवार सन्धार साढ़े पांच टाय बांगे सन्धार पांच टाय भारत কোরআন একটা হেদায়েতের ব্যবস্থা এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোরানি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় कुरान शेख अब्दुर रहमान मदानुरान जीवन गड़ी प्रति रोबार मंगलवार और शुक्रबारुन सम्प्रचारकाल सा